আবু সাদ ইবনে ওয়াক্কাস রাজিয়াল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করনা কেন তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দেয় তারও